বিস্মিল্লাহ নিরয় পরমে হামকিত শপথ সুস্পষ্ট কিতাবে আমি অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন ইহা তো রহিয়াছে আমার নিকট উম্মুল কিতাবে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 যখনই উহাদের নিকট কোন নবী আসিয়াছে বিদ্রুপ করিয়াছে যারা ইহাদের অপেক্ষার শক্তিতে প্রবল ছিল তাদেরকে আমি ধ্বংস করিয়াছিলাম আর এইভাবে চলিয়া আসিয়াছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمِ تُمم جدی اوہ در کے جگشا کارو كي آکاش مانڈولی او پرثیبی سرشتی کریا چه غراب شوئی بولی بے اے گولی تو যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন শয্যা এবং উহাতে করিয়াছেন তোমাদের জন্য চলিবার পথ যাহাতে তোমরা সঠিক পথ পাইতে পারো এবং যিনি আকাশেতে বাড়ি বর্ষণ করেন পরিমিতভাবে। ভাবে অতঃপর আমি তদ্বারা সঞ্জীবিত করি নির্জীব জনপদ এইভাবেই তোমাদেরকে বাহির করা হইবে আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌজান ও আন আম তথা চতুষ পর্যন্ত যাতে তোমরা আরোহণ করো হমিনী যাতে তোমরা উহাদের পৃষ্ঠে স্থির হইয়া বসিতে পারো अतपर तुम्हारेपालकुग्रह स्मरण कर महानी कर समर्थ छा इशीभूत कर আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিবা তাহার বান্দাদের মধ্য হইতে তাহার অংশ সাব্যস্ত করিয়াছে মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ মফলুক বনাতি হসফাক বিলব के ताहार निजेर के दारा। दाया मैं पति आरोप कर दया उा जाो कर उन्तान संबा दे তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে দুঃসাত ক্লিষ্ট হয় আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে মন্ডিত হইয়া লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ক কালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ নারী গণ্য করিয়াছে ইয়াদের সৃষ্টি কি উহারা প্রত্যক্ষ করিয়াছিল উহাদের উক্তি অবশ্যই লিপিবদ্ধ করা হইবে जिज्ञासाईरा इच्छा करित उ ज्ञान नहीं उसे मनगड़ा बोलते আমি কি উহাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দান করিয়াছি যাহা উহারা দৃঢ়ভাবে ধারণ করিয়া আছে বরংহরা বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাই যাচ্ছি এক মতাদর্শের অনুসারে এবং আমরা তাহাদেরই পদঙ্ক অনুসরণ করিতেছি قَالَ কফি ইতু ইতু ইন এইভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই আমি কোন সতর্ককারী প্রেরণ করিয়াছি তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিরা বলিত আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি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 तबू की तुम्हरा पदंक अनुसरण कर देखो मिथ्याचारी देणाम कि স্মরণ করো ইব্রাহিম তাহার পিতা এবং সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা যাহাদের পূজা করো আমার কোনো সম্পর্ক নাই শুধু তাহারই সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং তিনি আমাকে সৎ পথে পরিচালিত করিবেন এই ঘোষণাকে সে স্থায়ী বাণীরূপে রাখিয়া গিয়াছে তাহার পরবর্তীদের জন্য যাহাতে প্রত্যাবর্তন করে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 এবং আমরা প্রত্যাখ্যান করি এবং ইহারা বলে এই কুরান কেন নাজিল করা হইল না দুই জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির উপর نَحْنُ قَ سَمنَّ بَْنَهُم ما عيشَتَهُم فيِي الحياتةِ الُّنْيياَا وَرَفَعن بَعضَّهُم فَوْوقَ بَعْضٍ دَجاتِ لاتَّخِذَ بَعُْهُم بَعضًا سُخْرِييا وَرَرحْمَةُ رَبِّكَ خَيْرٌ مِنَّ يَجَمَعُون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 সত্য প্রত্যাখ্যানে মানুষ এক মতাবলম্বী হইয়া পড়িবে এই আশঙ্কা না থাকিলে দয়াময় আল্লাহকে যাহারা অস্বীকার করে উহাদেরকে আমি দিতাম উহাদের গৃহের জন্য রোপন নির্মিত ছাদ ও সিঁড়ি করে এবং উহাদের গৃহের জন্য দরজা ও পালঙ্ক যাহাতে উহারা বিশ্রাম করিতে পারে এবং স্বর্ণ নির্মিত আর এই সকলেই তো শুধু পার্থিব জীবনের ভোগ সম্বার মুিদের জন্য তোমার প্রতিপালকের নিকট রয়েছে আখি রাত্রে যে ব্যক্তি দয়ামায় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তাহার জন্য নিয়োজিত করি এক শৈতান অতঃপর সেই হয় তাহার সহচর শতানেরাই মানুষকে সৎপথ হইতে বিরত রাখে অথচ মানুষ মনে করে তাহারা সৎপথে পরিচালিত হইতেছে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 को तो से। आज तुमताप तुम्हारे को जेहतु तुम्हारा सीमा लंघन करिया तुम्हारे सकले ही शस्ती सरिस्म তুমি কি শুনাইতে পারিবে বধিরকে অথবা যে অন্ধ ও যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাকে কি পারিবে সৎ পথে পরিচালিত করিতে अथवाह शीति प्रदर्शन करत्यक्ष कर वस्तु तो उपर तो क्षमता रही সুতরাং তোমার প্রতি যাহা ওই করা হইয়াছে তাহা দৃঢ় ভাবে অবলম্বন করো তুমি সরল পথেই রহিয়াছ ও ইন্দি কৌমিক কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে ওর সলনী কমির তোমার পূর্বে আমি যে সকল রাসুল প্রেরণ করিয়াছিলাম তাহাদেরকে তুমি জিজ্ঞাসা করো আমি কি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 فلما كشفنا عنهم العذاب اذاهم ينكثون অতঃপর যখন আমি উহাদের হইতে শাস্তি বিদ্রীত করিলাম তখনই উহারা অঙ্গিকার ভঙ্গ করিয়া বশিল। ونادى فرعون في قومه قال يا قوم اليس لي ملك مصر وهذه الانهار তাহার সম্প্রদায়ের মধ্যে এই বলিয়া ঘোষণা করিল হে আমার সম্প্রদায় মিশর কি আমার নয় আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত তোমরা ইয়া দেখো না আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি হইতে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 এইভাবে সে তাহার সম্প্রদায়কে হতবুদ্ধি করিয়া দিল ফলে উহেরা তাহার কথা মানিয়া লইল উহেরা তো ছিল এক সত্য ত্যাগী সম্প্রদায় ফল আমি উহাদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করিলাম উহাদের সকলকে পরবর্তীদের জন্য আমি উহাদেরকে করিয়া রাখিলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত যখন মারিয়াম তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয় তখন তোমার সম্প্রদায় তাহাতে সরগোল আরম্ভ করিয়া দেয় ও কলি হ্যা এবং বলে আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ইসা ইহারা কেবল বাদ বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এই কথা বলে বস্তুত ইহারা তো এক বিতন্ডাকারী সম্প্রদায় হুওয়া ইল্লা আবেদুন অ আন্না আলাইহিওয়া জাল নাহু মসালা লিবেনি ইসরই। সেত ছিল আমারি এক বান্দা। যাকে আমি অনুগ্লো করিয়াছিলাম। এবং করিয়াছিলাম বনী জন্য দৃষ্টান্ত আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্যে হইতে ফিরিস্টা সৃষ্টি করিতে পারিতাম যারা পৃথিবীতে উত্তরাধিকারী হইত وَإِنَّهُ لَعِلْمٌ لِّلْسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونَ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ إِسَا تُو كِيَامَتِ نِشْجِتْ مِ دَلْسَنُ شُطْرَانَ تُمْرَى كِيَامَتِ شَنْدَوْا كُرِيوْنَ اَبُنْ أَمَا كَوْنُسُرَنْ كَرُو اِيهَي شَرَوْلْبَوْ হুমান যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত্ত না করে সে তো তোমাদের প্রকাশ্য শত্রু নদ জিতি উম ঈশা যখন স্পষ্ট নিদর্শন সহ আসিল তখন সে বলিয়াছিল আমি তো তোমাদের নিকট আসিয়াছি প্রজ্ঞাসহ এবং তোমরা যে কতক বিষয়ে মতভেদ করিতেছ তা স্পষ্ট করিয়া দিবার জন্য সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ করো ان الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم اليتو আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক অতএব তোমরা তাহার ইবাদত করো ইহাই সরল পথ فاختلف الاحزاب من بينهم ثيلل لل الذيذ نظلَمون من عذا بوم من ألي ط ودر ভিن د مطك سষ্ট كلو شتران زلمدرج دوربهوق <تصفيق> مرمطُ الذباش الشين উহারা তো উহাদের অজ্ঞাত সারে আকস্মিক ভাবে কিয়ামত আসিবারই অপেক্ষা করিতেছে بعضهم لبعض عدو الا المتقين بন্ধুরা সেই দিন হইয়া পড়িবে একে অপরের শত্রু মুত্তাকিরা ব্যতীত ইয়া ইবাদি لا خوف عليكم اليوم ولا انتم تحزنون হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নাই तुमरा दुखित हिबेना जहाँ विश्वास आत्मसमर्पण कर सहधर्मीगण सानंदे जानना प्रवेश करो স্বর্ণের থালা ও পানপাত্র লইয়া তাহাদেরকে প্রদক্ষিণ করা হইবে সেখানে রইয়াছে সমস্ত কিছু যা অন্তর চাহে এবং যাহাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা স্থায়ী হইবে ইহাই জান্নাত তোমাদেরকে যাহার অধিকারী করা হইয়াছে তোমাদের কর্মের ফলস্বরূপ নিশ্চই অপরাধীরা জাহান নামের শাস্তিতে থাকিবে স্থায়ীভাবে। لا يفتتر عنهم وهم فيه مبلسون وهذا শাস্তি লাঘব করা হইবে না এবং উহারা উহাতে হতাশ হইয়া পড়িবে وما ظلمناهم ولكن كانوا هم الظالمين আমি উহাদের প্রতি জুলুম করি নাই বরং উহারা নিজেরাই ছিল জালিম চিৎকার করিয়া বলিবে হে মালিক তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করিয়া দেন সে বলিবে তোমরা তো এইভাবেই থাকিবে لقد جئناكم بالحق ولكننا اكثركم للحق كارهون الله قلبين امتو تمہارے نیک সত্য পৌঁছাইয়াছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল গুহারা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে বরং আমিও তো চূড়ান্ত সিদ্ধান্তকারী নুহারা কি মনে করে যে আমি উহাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না অবশ্যই রাখি আমার ফ্রিস্টাগন্থ উহাদের নিকট থাকিয়া সবকিছু লিপিবদ্ধ করে বলো দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকিলে আমি হইতাম তাহার উপাসকগণের অগ্রণী যাহা আরো করে তা হইতে আকাশ মন্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আর্শের অধিকারী পবিত্র মহান অতএব উহাদেরকে যে দিবসের কথা বলা হইয়াছে তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি উহাদেরকে বাঘ বিতন্ডা ও ক্রীড়া কৌতুক করিতে দাও তিনি ইহ নন্ডলেন তিনি ইলাহ ভূতলে এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ ওয়া তাবারাকাল্লাযী লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরযু ওয়া মা বাইনহুমা ওয়া ইনদাহু ইলমুস saa'তি ওয়া ইনদাহু ইলমুস saa'তি ওয়া এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি কিয়ামতর জ্ঞান কেবল তাহারই আছে এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে সুপারিশ ক্ষমতা তাহাদের নাই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 আমি অবগত আছি রাসুলের এই উক্তি হে আমার প্রতিপালক এই সম্প্রদায় তো ইমান আনিবে না ফানহম সাল सूतरा तुम उहर के उपेक्षा करो बोलो सालाम उ शीघ्र ही